ইবনু আব্বাস রজিয়াল্লাহ তাল্লান্নতে বর্ণিত যে নাবি সাল্লাহ সাল্লাম ইদুল ফিতরে দুরাকাত সালাত আদায় করেন এর পূর্বে ও পরে কোনো সালাত আদায় করেননি অতপর বিলাল রজিয়াল্লাহ তাল্লাহকে সঙ্গে নিয়ে নারীদের নিকট এলেন এবং সাতকাহ প্রদানের জন্য তাদের নির্দেশ দিলেন তখন তারা দিতে লাগলেন নারীদের কেউ দিলেন আংটি আবার কেউ দিলেন গলার হার